আবু বাক্রাহ রাজিল্লাহ তালান্নতে বর্ণিত যে আকরা ইবনু হাবিস হাবিজ নাবী সাল্লাই সাল্লামের নিকট আরোজ করলেন আসলাম গোত্রের সুর্রাক হাজিজ গিফার ও মুজায়না গোত্রোদয় আপনার নিকট বায়াত করেছে এবং রাবি বলেন আমার ধারণা জুহায়না গোত্র এ ব্যাপারে ইবনু আবু ইয়াকুব সন্দেহ পোষণ করেছেন নাবি সাল্লাহ আলাইস্লাম বলেন তুমি কি জানো আসলাম গিফার ও মুজায়নাহ গোত্রোত্রয় রাবি বলেন আমার মনে হয় তিনি জুহায়না গোত্রের কথাও উল্লেখ করেছেন যে বনু তামিম বনু আমির আসাদ এবং গাফতান গোত্রগুলো যারা ক্ষতিগ্রস্ত ও বঞ্চিত হয়েছে তাদের তুলনায় পূর্বোক্ত গোত্রগুলো উত্তম রাবি বলেন হ্যাঁ নাবি সাল্লি সাল্লাম বলেন সে সত্যার কসম যার হাতে আমার প্রাণ পূর্বোক্তগুলো শেষোক্ত গোত্রগুলোর তুলনায় অবশ্যই অতি উত্তম